তা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃষ্ঠবি বাংলা দূরেরও কাছের সকল অবস্থানের শ্রোতা ভাই বোনেরা যারা দূরদর্শনের সামনে বসে আমাদের এ নিয়মিত আলোচনা উপভোগ করছেন তাদের সকলকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পর্ব জীবনে বরকত্ব কীভাবে অর্জন করা যায় এই আলোচ্য বিষয়ের উপরে আমরা পর্বভিত্তিক যে আলোচনা করছিলাম তার একটি বিশেষ পর্ব আজকেও আপনাদের সামনে উপহার দেওয়ার মানসে উপস্থিত হয়েছি আল্লাহ যদি তাওফিক দেন আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচকমণ্ডলী তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচক আছেন শেখ আবদুরাজ ইউসুফুল্লাহ এবং আলোচক রয়েছেন শাহ শহীদুল্লাহ খান আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর পূর্ববর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম ফনাহরের বরকত কিভাবে আল্লাহ ইচ্ছা করলে আমাদের জীবনে দান করতে পারেন আলিল্লাহিল হ্যাম সে আলোচনা অত্যন্ত মনোজ্ঞ এবং আদিল্লা ভিত্তিক হয়েছিল আমাদের বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই আর আজকের যে পর্বে আমরা আলোচনায় যাচ্ছি সে পর্বটির নাম হচ্ছে বরকতময় জীবন এ আমি প্রথমেই শেখ আব্দুলা জাকবীর ইউসুফের কাছে যাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন যে বরকতময় জীবন কিভাবে হাঁচল করা যায় বা কারা হাঁচিল করেছিলেন আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামে একথা বললেন যে মাইয়া খোঁজমিন নেই কে আমার কাছ থেকে এই কথাগুলি নিবে আও ইয়লোমাই ইয়ামবেহীন না বা ওকে শিখিয়ে দেবে কে যে এই কথাগুলির প্রতি আমল করবে তা আবহরেরা রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আমি বলেন সেই কাজগুলি কি যেগুলো আপনি শিখিয়ে দিতে চাচ্ছেন আবহাওয়ারা জিহার বললেন যে আল্লাহ পাঁচটা জিনিসকে গণনা করলেন তার একটি হলো এই যে ইরদা বাসাম আল্লাহ তখন নাস। তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু তো তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর নির্ধারিত রুজির ওপরে যদি ও সন্তুষ্ট হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলেই তার একটা বরকতময় জীবন ও যা পেয়েছে বাস এটি কি আল্লাহর বরকত মনে করে কোনো সময় তার ভিতরে সংকীর্ণতা আসে না কোন সময় আল্লা আদায় করতে কম করে না এই জন্যই করলে আলহামদুলিল্লাহ অল করিম আম্মাবাদ আসলে মোহতারাম আমাদের সমাজে বিভিন্ন মানুষকে আমরা পাই তারা বরকতময় জীবন লাভ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে ধর্ণা দেয় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য পীর সাহেবের কাছে যায় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো মৃত ব্যক্তির কবরের কাছে যায় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো বুজুর্গের কাছে ধর্ণা দেয় কেউ কোন মুফতির কাছে যায় কেউ বিভিন্ন রকম বিভিন্ন জনের কাছে যায় আসলেই মনে রাখতে হবে বরকত দেওয়ার মালিক তো হলেন আল্লাহ সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যায় জীবিত হোক বা মৃত হোক ধর্মীয় হোক বা ধর্মহীন ব্যক্তি হোক তা কশ্চিন কালেও বরকত জীবনে তো পাবে না বরং তার জীবন ওই ইমানটাকে নষ্ট করে নেমে আসবে এজন্য আমরা বলবো যে আসলে পাওয়ার জন্য একমাত্র এক্ষেত্রে আমি ছোট্ট করে দুটি দৃষ্টান্ত পেশ করতে চাই যেটি তির হাদিসে এসেছে হাদিসটি সোহাই রাসুল সাল আলী সাল্লাম বললেন যে তোমরা যদি সেই পাখি যেভাবে আল্লাহর ভরসা করে থাকে সকাল বেলা কোনো পরিকল্পনাও করে রাখেনি কোনো কিছু রেডি করে রাখেনি তোমরাও যদি আল্লাহ সভানা হওয়া তালার পর সেই ধরনের আল্লাহ করতে আল্লাহর আস্থাশীল হতে ভরসাশীল হতে তাহলে তোমরাও সর্বময় সেই ধরনের রেজেক পেয়ে যেতে আমরা সকলকে জানাতে চাই যে আসলে জীবনটাকে বরকতময় করতে হলে জীবনটাকে সফল করতে হলে আল্লাহ সুভানা হওয়া তাল্লার উপর সেই ধরনের ভরসা ছাড়া সেই আস্থা ছাড়া এর বিকল্প কোনো পথ নেই আরেকটি দৃষ্টান্ত যেটি আমি দিতে চাচ্ছি বল সেটা বিশেষ করে মা বন্ধেরকেও লক্ষ্য করে আমি স্মরণ করে দিতে চাই কারণ মা বোনেরাও কিন্তু অনেক সময় এক্ষেত্রে বেশি হতাশা ভোগ করে আল্লা রাসুলসাল আলহ্লাম বিশেষ করে আল্লাহ আল্লা সুবাহান ইব্রাহিম আলহিসালাতুয়াল্লাম তাকে তার জীবনে নবদ দিয়েছেন রেসালত দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন তেমনইভাবে আবার অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন পরীক্ষার সময় জীবনের শেষ মুহূর্তে তিনি এক খলিজা টুকরা পেলেন ইসমাইল আলহিসালু আসাল্লাম কিন্তু আল্লা সুবাহান নির্দেশে ইব্রাহিম তার এই কলিজার টুকর সন্তান ইসমাইল কেমন সেই আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তিনি যখন হাজারাকে নিয়ে গেলেন আর ছোট বাচ্চাকে নিয়ে গেলেন তাদের সেখানে মাসের পর মাস খাওয়ার কোন ব্যবস্থা ছিল না সে ব্যবস্থা আল্লাহর নির্দেশেই আল্লাহর উপর ভরসা করেই তাদেরকে নির্জন মরুভূমিতে খাওয়া দাওয়া কিছু নেই রেখে আসলেন কিন্তু হাজারা জি হাজারা সেই মুহূর্তে একটু খালি জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন আল্লাহর নির্দেশে আল্লাহ হাজারা বললেন যে আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন ফালাই আল্লাহ আবাদা আল্লাহ সুহান আমাদেরকে কখনো বিপদে ফেলবেন না কখনো কষ্টে রাখবেন না আল্লাহ আকবর একজন মেয়ে মানুষ হয়ে আল্লাহর উপর যেভাবে তিনি আস্থা রাখলেন তার জীবনটাকে আল্লাহ আল্লাহময় করলেন তার শিশু সন্তান করলেন সেখানে দিয়ে দিলেন বরকতময় পানি যা কেমত পর্যন্ত পানি পেয়ে বরকতময় হচ্ছে তাহলে আমরা এই দুটি বিষয় থেকে সকল শ্রোতা নারী ও পুরুষকে জানাতে চাই যে আসুন আমরা বরকতময় জীবন পেশ করতে গিয়ে আমাদের মুসলিম বনের সামনে আমরা কিছু দৃষ্টান্ত পেশ করতে পারি দেখেন কেমন বরকতময় জীবন আমরা এটা পথ অবলম্বন করতে পারি ইব্রাহিম আলাইসলামের ঘটনাটা আমরা সামনে নিয়ে আসি প্রথমে যে ইব্রাহিম আলী ইসলাম একটা বোখারি মুসলিম গ্রন্থে এসেছে একটা এলাকায় প্রবেশ করলেন সেটা স্বৈরাচারী এলাকা স্বৈরাচারী শাসক ইব্রাহিম আলী ইসলামের কাছে লোক পাঠানো হলো যে আপনার সাথে যে মহিলা আছে সে কে ইব্রাহিম আলী ইসলাম বললেন হে উক্তি সে আমার বোন এ কথা বলার পরে তিনি অবশ্য ফিরে গেলেন গিয়ে বললেন যে দেখো আমি কিন্তু তোমার পরিচয় দিয়েছি যে তুমি আমার বোন হিসাব ফলে তুকার দিবি হাদিসি তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না তার তুমি যদি বলো যে আমার স্বামী তাহলে আমাদের জন্য একটা মুশকিল হয়ে যাবে ইসলাম তার স্ত্রী সারা কে সৈরাচারী কাছে পাঠিয়ে দিলেন সৈরাচারী শাসকের কাছে যখন তিনি ঢুকলেন ফাঁকা মা সোরেজারি শাসক তাকে ধরার জন্য ও দাঁড়ালো আগে গেলাম তিনি ছলাত আদায় করে দেখেন কত ভরসা একই বলা হয় আসলে জি একটা জীবন সুন্দর জীবন বরকতময় জীবন যখনই শাসক তার গায়ের দিকে হাত বাড়িয়েছে তখনই তিনি থামেন আগে দূরে কাজ হবে তারপরে দূরে কাজ আদায় করার বলছেন আল্লাহ হম্মা হিনকুন্ত হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসুলকে বিশ্বাস করে থাকি ও আহসান্ত ইল্লা ই আল্লাউজি আর আমার লজ্জাই স্থান যদি শুধুমাত্র আমার স্বামীর জন্য বৈধ করে থাকি আমি এই তিনটা কাজ যদি করে থাকি যে আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আর আমি আমার লজ্জায় স্থানকে কারোর জন্য বৈধ করিনি আমার স্বামী ছাড়া এই তিনটে যদি কাজ আমি করে থাকি ফলা তুসাল্লা তালাই আল কাফেরা তাহলে তুমি আজকে আমার ওপরে কোনো কাফে কে জয় করো না এই বাক্যটা বলাও শেষ ফাগুত্তা ওই সরেচারি শাসকের অজ্ঞান হয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ধারাবাহিক আলোচনায় আমরা আত্মনিয়োগ করব ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম र्णित रसुल्लाह सल्लासम जे व्यक्ति कल्याण रास्ता देखे सेलकारी पा सही मुस्लिम तृत्य खंड नेतृत्व अध्याय्छेद्विधा द्वंद मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के धिकार दायित्व सत्य देख सत्य उन्मोचन आज रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट देशे তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল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 আলা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের পর্বে ফিরে আসছি আমাদের আলোচ্য বিষয় ছিল বরকতময় জীবন আমরা ইতিপূর্বেও এবং অত্র পর্বেও বুঝতে পেরেছি যে আল্লাহ সবাই তালার উপরে অধিক নির্ভরশীল হয়ে একমাত্র তার উপরে তাবাক্কুল করেই আমরা আমাদের জীবনকে যতবারই আলাই ইসলাম মারিয়ামের নিকটে গেলেন যেখানে মারিয়াম বসবাস করতেন তিনি সেখানে রুজি দেখলেন অসময়ের ফল দেখলেন তিনি বললেন লাকে হাজা তোমার কাছে এটা আল্লাহ তাল পক্ষ থেকে এসেছে আল্লাহ রুজি দেন এইভাবে হিসাব ছাড়াই যাকে ইচ্ছে আল্লাহ এই ঘটনাটা আমরা জাতির সামনে পেশ করে দেখাতে চাচ্ছি দেখুন আল্লাহ ভরসা কাকে বলে আর বরকতময় জীবন কাকে বলে যখনই জাকারিয়া আলাই ইসলাম মারিয়ামের কাছে যেতেন তখনই দেখতে পেতেন অসময়ের ফল তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি কথা বলতেন যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দেন আসলে মানুষের যখন আল্লাহর ভরসা একেবারে পৌঁছে যায়। তখন আল্লাহ ভরসাই তার জীবনকে একটা স্মরণ করুন জি আবার তিনি যখন বড় হলেন সন্তান ধারণ করলেন জি যখন সন্তান প্রসব করলেন নির্জন জায়গায় কেউ নেই একটা শুকনো খেজুর গাছ আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে শুকনো খেজুর গাছ ধরে একটু দেখবা তোমার কাছে সেই শুধু তাই নয় এমন কি আশ্চর্য ঘটনা ঘটে গেল নতুন শিশু জন্ম লাভ করলো যার বাবা নেই সমাজের মানুষেরা বিভিন্ন রকমের কথা বলতে শুরু করলো মারিয়াম আলাইসালাম মুখে তার কথা নেই কি বলবে কি জবাব দিবে তীব্র দেবে মুখে তার কথা নেই কি জবাব দিবে। ইারা করলেন শুধু বাচ্চার বাচ্চার দিকে সেই বাচ্চা দোলনা থেকেই জবাব দিয়ে দিলেন যেটি আল্লাহ আল্লা সুবহান হতলা ব্যতিক্রমের পর ব্যতিক্রম ঘটালেন অকল্পনীয় বিষয় আল্লা সুবহান হতালা দেখালেন সবই একমাত্র এই বরকতময় জীবন আল্লাহ আল্লা সুবহান হতালার উপর আস্থার কারণে তাহলে তার জীবন যে কত সুন্দর কত সুখময় হয় আর আল্লাহর পক্ষ থেকে যে কিভাবে সে বরকত পেয়ে যায় মানুষ ভাবতেই পারবে না মোসা ইসলাম যখন আহ এলাকা থেকে পালিয়ে যাচ্ছে তখন সামনে সাগর আমাদেরকে তারা ধরে নেবে কেননা আমরা তো সামনের দিকে যেতে পারছি আমরা অবরুদ্ধ হয়ে গেছি সামনে তো সাগর আর পিছন দিকে তো ফেরাউন ডানে বমে সব ফেরাও আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমাদেরকে ধরে নিবে যেমন এই কথা বলা আমাকে পথ দেখাবেন আল্লাহ আল্লাহ তিনি এটা নিশ্চিত বিশ্বাসী যে তিনি পথ পাবেন বিশ্বাস তার বিশ্বাস ফেলবেন না বাহ্যিক ভাবে কিন্তু কোন পথ বোঝা যায় আমার প্রতিপালক রয়েছেন তিনি পথ দেখাবেন এই কথা বলা শেষ হতে না হতে আল্লাহ বলছেন আমি মশাকে বললাম মোসা তোমার হাতে যে লাঠি আছে সে লাঠিটা তুমি সাগর উপর মারো যেমন তিনি লাঠিদের সাগর মারলেন তখন সাগর একবারে ফেটে রাস্তা হয়ে গেল আর ওই পানিগুলি বিশাল বিশাল পাহাড়ের আকৃতিতে দাঁড়িয়ে থাকতে লাগলো আল্লাহ ওখানে বলতে চাইলেন যে আসলে তাদের চলার পথটা হয়ে গেছিলো মাটির উপর দিয়ে পানিটা দুই দিকে সরে গেছিল তো পানির বিশাল উঁচু পাহাড় মানে হলো এই যে পানির গভীরতা যেখানে এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পাঁচ দশ পঞ্চাশ কিলোমিটার সেখানে গভীরতা উঁচুতা এই শব্দটাই হচ্ছে খুব বড় আবার আল্লাহ বলছেন আজিম আসলে মানুষ এখন আমরা বিবরণ দিতে পারবো না সেটা দেখেন সেই দিনের পানির পাহাড়ের কত পথ বের করে আল্ আল্লাহ যেটা আল্লাহ আল্লাহ আল্লাহ তাকে মুসা মুক্তির পথ ফেরাউনের ধ্বংসের পথ একটা বিষয় আমার মনে জাগ্রত হলো যে আল্লাহ সুবাহ তাকে মুক্তি দিলেন ফ্রাউনের কবল থেকে রক্ষা করলেন পথ আবিষ্কার করে দিলেন ধরিয়ার ওপরে নিয়ে গেলেন এবং সেখানেও আহাজ্য বস্তুর যে একটা ব্যবস্থা পৌঁছিলেন যেখানে তো কোনো খাওয়ার প্রশ্নে আসে না কিছুই না থাকার তো কোনো ব্যবস্থাই নেই সে তো মরুভূমি বালো আর বালো যেসব মরুভূমি দবাই প্রমাণ মিশর প্রমাণ জি যেখানে বাড়িঘর হয়নি সেখানে দেখা যাচ্ছে যে মরুভূমি আল্লাহ তালা সেখানে শুধু খাওয়ার ব্যবস্থা করেননি সেখানে তাদের বসবাসের জন্য ছায়ের ব্যবস্থা করেছে আমি তাদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করে দিলাম ছায়ার ব্যবস্থা ছাড়া ওখানে বেঁচে থাকার কোন প্রশ্ন আসে না আল্লাহ তালার কত দয়া তাদের বরকতময় জীবন করার জন্য তাদের উপর একটা বিশেষ বরকত নাজিল করে দিলেন মান্না আর সালোয়া মান্না এক প্রকার আপনার পাখি ছোটো ছোটো পাখি সেটা সরাসরি খাদ্য হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসত আর সালোয়া হচ্ছে দুগ্ধ জাতীয় এক প্রকার খাদ্য এই খাদ্যটা সরাসরি মোসা আলাহিসাল্লাম এবং তার সম্প্রদায়ের উপরে আল্লাহতালার পক্ষ থেকে বরকত স্বরূপ এটা আল্লাহ পাঠাতেন এটা আসলে মোসা আলাহিসাল্লামের জীবনে এটা একটা বিশাল আল্লাহতালার পক্ষ থেকে একটা পাওয়া যেটা কোন নবীর জীবনে এরকম ঘটেছে যেগুলি আমাদের সামনে প্রমাণ হলো বরকতময় জীবন করবেন আমাদের দিনই পিতা মুসলিম জাতির পিতা যিনি ইব্রাহিম আল্লাহিস তিনি যখন বলছিলেন যেখানে আল্লাহ তারা ইব্রাহিম তাউিদের উপর থাকার কারণে দিনের পথে থাকার কারণে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন অগ্নিকাণ্ডের আয়োজন করলো যে অগ্নিকাণ্ডের কাছে তারা নিজেরাও ফিরতে পারছে না ভিতরে তো দূরের কথা তার মুখ দিয়ে একটি কথা ছিল যে আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন তিনি আমার জন্য যথেষ্ট আর কেউ প্রয়োজন নেই আল্লাহ আকবর যে কঠিন আগুনে যখন ফেলা হলো আল্লাহ সোহানা হাত সেটাকে কি ধরনের পরিবর্তন করে দিলেন তখন জীবন আপনার ওই মোহাম্মদ সিদ্দিক বলছেন আমি আল্লাহ রাসুলের সাথে গর্তের মধ্যে ঢুকে আমাদের মনে হচ্ছিল যে আলোচনা যদি আমরা আরও প্রলম্বিত করতে পারতাম তাহলে দর্শক শ্রোতা আমরা সবাই উপকৃত হতাম কিন্তু সময়ের পরিক্রমণ আমাদেরকে এমন একটি স্থানে এনে দাঁড় করিয়েছে যে আমাদের এ পর্ব শেষ করতে হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে শুনতেছিলেন আপনারা বরকতময় জীবনের দৃষ্টান্ত সমূহ আল্লাহ আমাদের আলোচক মণ্ডলীকে তাদের জীবনকে বরকতপূর্ণ করুন আমাদের সকলেই যারা আজকের এই পিস টিভি এই মিডিয়ার সঙ্গে যারা জড়িত সকলকেই বরকত মন্ডিত করুন যারা শ্রোতা যারা এর কারিকুলাম নির্মাণে আছেন সার্বিক পর্যায়ে যারা আছি আল্লাহ তুমি আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দাও মাধুর্য মণ্ডিত করে দাও এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে আমরা এই আন্তরিক দোয়া কামনা করে আজকের পর্বে এখানেই পরিসমাপ্ত ঘোষণা করতে চেয়েছি আহুল কাউলে হাদা আস্তফুল্লাহলি আলুমিল মুসলিমিন الله আলাইকুম الله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 একজন আদর্শ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুদ রসুল্লাহ সমূহ কি পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ইউ চুজ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 देख अर्धांगिनी नातित्वांगी प्रति रविवार रे स पुन सम्प्रचार सकाल साढ़े नशे मन